পেনী জেলার সাগলনাঙা উপজেলার কৈয়ারা হাজি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলকময় মোবারকময় তাফসিরুল কোরআন মাহপিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আই মাই মাসাজেদ এই এলাকার আশেপাশের বিভিন্ন মাদ্রাসার সম্মানিত ওলামাই ক্যারাম আমার অত্যন্ত সম্মানের মহব্বতের পাত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মোহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুলালের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আল আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ সম্মানিত ওলামাই কারামদের নিকট থেকে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লাহু আলহাসাল্লাম থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের তাফসিরুল কোরআন মাহাপের শেষ পর্যায়ে এসে আমার অত্যন্ত সৌভাগ্য যা আমি আপনাদের সাথে মিলিত হতে পেরেছি আপনাদের এতগুলো সলহীন বান্দাদের চেহারা দেখার এবং আপনাদের সামনে কোরআন সন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে নিজের ছেলের বয়ান শোনার আল্লাপাক এই তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ মানুষ যখন নিজের সন্তান নিজের ছেলে বড় কিছু হয় তখন মা বাবার কাছে অনেক গর্ববোধ হয় ছাত্র যখন খুব ভালো কিছু হয় শিক্ষকের কাছে গর্ববোধ হয় তখন শিক্ষক অনেক কিছু জানলেও শিক্ষক পাশে বসে থাকেন ছাত্রকে বলার জন্য দেন ছাত্র বলতে পারলে শিক্ষক খুশি হয় শিক্ষকের যোগ্যতা হলো ছাত্র বলতে পারতেছে এটা হলো শিক্ষকের যোগ্যতা তার শক্তি তার সামর্থ্য তার মেধা এটা প্রমাণ করবে ছাত্রে একটা গাছ তার প্রমাণ দে ফলের মাধ্যমে কেউ বলে এটা আম গাছ কেউ বলে এটা অন্য গাছ বিভিন্ন গাছ আমরা বলতে পারি কিন্তু যখন এটা ফল দিবে ওই পলটা প্রকাশ করে দে এটা কি গাছ গাছের সফলতা ওই পল্টা দেওয়ার মাধ্যমে ঠিক একজন শিক্ষকের সফলতা তার ছাত্র যখন ভালো করে ছাত্রকে গড়ে তুলতে পারে মা বাবার সফলতা মা বাবার সন্তান যখন ভালো একটা মানুষ হয় তখন মা বাবার সফলতা ठीक एलिकाबी सफलता ग्रामे एल आदर्श सुनागरिक एक, एक दायील्ला मानुष के दिन पथे दावानकारी तैर बुझते ओ एलिक मानुष सफल वही एलकार मानुष्टर सफलता फसल एक जो दायी আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যখন যায় সবাই জিজ্ঞাসা করে শাহে আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি বলা হয় কোথায় যেগল না উপজেলা তাহলে তখন তাদের মনে ভিতরে এই জিনিসটা আসে যে ছাগল নাঙের মানুষ কত ভালো যে ছাগল লাঙের মানুষ কত সৌভাগ্য যে তারা এরকম একজন আলেম তৈরি করতে পেরেছে তাহলে ছাগল লাঞের মানুষের যোগ্যতার প্রমাণ তার একজন এলাকাবাসী তার একজন নাগরিক একজন আদর্শ সুনাগরিক হইতে পারছে আবার কেউ ইচ্ছা করলে আদর্শ সুনাগরিক দায়ী হইতে পারে না এগুলো শুধু ইচ্ছার উপরেও নির্ভরশীল না প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তান বড় কিছু হোক কিন্তু আল্লাহ না করলে হয় না এলাকাবাসী সবাই মা বাবা শিক্ষক চাইলেন কিন্তু আল্লাহ পক্ষ থেকে মনোনীত না হইলে নির্ধারিত না হইলে দুনিয়া সবাই চাইলেও কাজ হবে না আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে যে সাহেব আপনি কোন কোন মাদ্রাসায় পড়ছেন পৃথিবীর কোন কোন ইউনিভার্সিটিতে পড়ছেন অনেকেই মনে করে পৃথিবীর যে আমি মনে হয় বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে লেখাপড়া করছি আসলে তো আমি পৃথিবীর কোনো দেশেই পড়িনি পড়ালেখা করছি কোথায় গ্রামের মাদ্রাসায় জিনাহাট মাদ্রাসায় গ্রামের মাদ্রাসায় বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু অধিকাংশ মানুষ ভাইয়েরা বোনেরা মনে করে আমি পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি তা আমি বলি যে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেও যদি আল্লাহ সুবান কবুল না করেন তাহলে বিশ্ববিখ্যাত দায়ী হইতে আবার একটা গ্রামে লেখাপড়া করে বাংলাদেশের একটা সাধারণ প্রতিষ্ঠানে লেখাপড়া করেও আল্লাহ সুবানুতলা যদি কবুল করে তাহলে তিনি বিশ্ববরণ্য দায়ী হইতে পারে। মদিনার মোনার ইসলামিক সেন্টার ইসলামিক সেন্টার মনাব মদিনার ও আমাকে বলছেন যে এই মদিনা ইউনিভার্সিটিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট এসে লেখাপড়া করে অনেক বড় বড় স্টুডেন্ট ভালো ভালো মেধাবী থেকে লেখাপড়া করেছে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির মানে মদিনা ইসলামিক সেন্টার যেটা এটা এমন এক ইসলামিক সেন্টার এখানে পৃথিবীর বিশ্ববিখ্যাত আলেম আসলেও যদি মদিনার আকৃদা মদিনার মানহাজ মিল না থাকে তাকে আলোচনা করার সুযোগ দেওয়া হয় না আর ইসলামিক যদি আলোচনা করার সুযোগ পান তাহলে বুঝতে হবে আপনি পৃথিবীর যে যেকোনো দেশে কোনো অঞ্চলে আপনি আলোচনা করার পারমিশন পাই গেলেন সোহা এজন্য সৌদি আরবের যে কোনো এলাকায় মানে আমি যেই দিন মোদিনা ইসলামিক সেন্টার মদিনা মনোচনা করেছি ওই দিন আরব বিশ্বের ওয়েবসাইটগুলোতে আমার সম্পূর্ণ যে কোনো জায়গায় আলোচনা করব ওখানে ক্লিক করলে যে পাওয়া যাবে যে উনি ইসলামিক সেন্টার মদিনা মনো আলোচনা করছেন সুতরাং আর কোনো বাধা বিপত্তি নেই সো হ্যাঁ আমি যে কথাটা বলতেছিলাম যে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়িনি পড়ছি বাংলাদেশে কিন্তু আলোচনা করেছে কোথায় মোদিনাতে ইসলামিক সেন্টার মোদিনা মোনে গিয়ে কিন্তু অনেকে পড়ে ওখানে আলোচনা করার সুযোগ পাইনি ওখানকার ওলা মাইকেরাম আমাকে বলছেন যে আপনিই হলেন একজন বাংলাদেশি সৌভাগ্যবান যে মদিনা না পড়ি মোদিনাতে এসে আলোচনা করছেন সোহানাল তা আমি বললাম আমি এ যে এখানে আলোচনা করতে পারছি এটা দোয়ার বরকতে পাক আমাকে শুধু বাংলাদেশে সীমাবদ্ধ রাখে নাই ইসলামিক সেন্টার মোদিনা মোলা এনে দিছে এবং সারা দুনিয়াতে আমার দাওয়াত গুলোকে আল্লাপাক পৌঁছাই দিচ্ছেন তাহলে এই কৃতিত্ব কিন্তু আমার না আপনাদেরও এখানে বিরাট কৃতিত্ব আছে কে না আপনারা দোয়া করছেন আপনারা মনে প্রাণে প্রাণেছেন বলেই আল্লাপাক এতটুকু এই পর্যায়ে যোগ্যতা বলে আল্লাপাক এতটুকু আনেন নেই তো একটা জিনিস আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার গ্রামবাসী আমাকে চিনতে পেরেছে এটা হলো সবচেয়ে আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ কারণ গ্রামবাসী অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে চিনে না এটা স্বাভাবিক নিয়ম আল্লাহ রসুল সাল্লা সালাম যখন নবুয় পাইলেন তখন খাদিজা রদি আল্লাহ তালাম হা ওরাকাবিন সাল্লামের কাছে এসেছিল যেই ফেরস্তাটা ঈসা আলহি সালামের কাছে এসেছিল অর্থাৎ আপনি আল্লাহ নবী আল্লাহ রসুল তবে আমার আশঙ্কা হচ্ছে আপনার এই গ্রামবাসী এই জনপথবাসী আপনাকে আমার নবুয় এলাকার কল্যাণের জন্য এলাকাবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আর এলাকাবাসী আমাকে বাহির করে দিবে এটা কেমন কথা জাহান্নার আগুন বাঁচিয়ে জান্নাত মুখী করা যায় আর আমার এলাকাবাসী আমাকে বের করে দিবে এটা কেমন কথা তখন ওই নফল বলেছিলেন যে যুগে যুগে এটাই তার জনপদের যদি আমি পৃথিবীতে বেঁচে থাকতাম আপনাকে আমি সহযোগিতা করতাম এই কথাটার বাস্তব প্রতিফলন ইসলামের নবগতের তেরো বছর পরে नबी सलमत नबी वाला तरिकाय हाँटें जिन्हें हाटबें हाटबें बिुद्धे कथा बोलें बेदातर बिुदे कथा बोलें তাকে এলাকাবাসী পছন্দ না করারই কথা কিন্তু আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমার এলাকাবাসী আমার গ্রামবাসী যে এই আমার এই দাওয়াতকে চিনতে পেরেছে আমার যে দাওয়াত যে মানহাজ দাওয়াত হলো শির্কের বিরুদ্ধে বেদায়তের বিরুদ্ধে তাওহিদের পক্ষে माम आलेम हक जो बड़ बुजुर्ग हक जो बड़ आल्ला हक सरक न দুনিয়ার মানুষ কেউ পছন্দ করুক আর না করুক সির বিরুদ্ধে বেদায়তের বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে না কোন ওলামায় কোন মাঝহের বিরুদ্ধে না বিরুদ্ধে না। আমাদের বিরোধিতা হলো সিরিক এবং বেদায়তের বিরুদ্ধে কিন্তু শেরিক এবং বেদায়তের বিরুদ্ধে আন্দোলন করা কথা বলা দাওয়াত দেওয়া এটা জমিনের সবচেয়ে কঠিন কাজ